السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه اجمعين شمعين درشق بند أمره قطوه قوة اكتفر بألسانك ورسلام امام ابو جافت وحب الرحمنت والعليل رحيته بوان اعتقاد أهل سنوالجماع اكتب تر اكتفر اكتفر اونجشوني اكتب تر امام بلسلان ونؤمن بالبعث وجزائي الأعمال يوم القيامة جه قيامة الد যে মানুষের আমলের প্রতিদান দেয়া হবে এবং পুনরুত্থান সংগঠিত হবে সে বিষয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ নবিরাসুলগণ পুনরুত্থানের উপর ইমানের বিষয়ে তাদের কমকে আওবান জানিয়েছেন এবং আমরা বলেছিলাম যে প্রত্যেকটি কিতাবেই আল্লা এই পুনরুত্থান ওপর ইমানের বিষয়টি তুলে ধরেছেন এবং বলেছিলাম আরো এটাও যে যদি কোনো কিতাবে বিষয় না থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব নয় কোনো ভাবে সেখানে থাকতে হবে যে পুনরুত্থানের বিষয়টি আল্লাহ তালা পুনরুত্থানের বিষয়টি কোরআন এক পুনরুত্থান আদম আলাহ সালাত তিনি পুনরুথানের বিশ্বাসী ছিলেন নূ আলহ সাল তিনি তার কমকে পুনরুত্থানের বিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন অনুরবাবা ইব্রাহিম আলাহ সালাতাম তিনি তার কমকে পুনরুত্থানের উপর ইমান রাখার আহ্বান জানিয়েছেন মুসা আলাহ সালাতুসলাম তিনি তার কমকে পুনরুত্থানের উপর ইমান রাখার আহ্বান জানিয়েছেন হুদ আল্লাহ সালাতু আসাল্লাম তিনিও তার अनुरूप भावी मुसा आल सलाम्बर कम के पुनरुत्थान आहवान ईमान आनार आहानी जो कार घटना उल्लेख कर प्रत्येक नबी रसुल এবং প্রত্যেকটি যারা বিখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন তারা হয়েছে সাধারণত যে সমস্ত কিতা আছে সেগুলো এবং সেটাকে অনেকেই বাড়ানো কমানো হয়েছে এই জন্য কোরআনে কারিম হচ্ছে আল্লাহ তালা কোরআনে কারিম করেছেন মুহাই আলাই অন্যান্য সমস্ত কিতাবের উপরে কোরআনে কারিমকে বিচারক হিসেবে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে পূর্ববর্তী কিতাবে যা যা পরিবর্তিত হয়েছে কোরআন সেটাকে सठीक करीमे समस्त नबी रसुलर कर्णना पुनरुत्थान विषय तरफ जी के आहवान जान से विषय कत पर्व उल्लेख कर प्रत्येक नबी तरह कमरुत्थान पुनरुत्थान दिखाई आहान আজকে আমরা আলোচনা করব যে পুনরুত্তান্ভর ইমানের এই বিষয়টি শুধু যে আমাদের কোরআন দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী ছিল তা নয় বরং পূর্ববর্তী সমস্ত কিতাব আমাদের কাছে এখনও আছে যেমন তাওরাত এবং ইঞ্জির সেগুলিতেও আমরা দেখতে পাই যে এখনও বাকি অংশ রয়ে গেছে তারা অনেক পরিবর্তন করেছে পরিবর্তন করার পরেও পুনরুদ্ধারের উপর ইমানের বিষয়টি রয়ে গেছে কারণ এত বেশি বেশি ছিল সে সমস্ত আয়াত নিদর্শন সেগুলো তারা কোনোভাবেই পুরোপুরি অমিত করতে পারেনি পুরোপুরি মুসিদ মুছে ফেলতে পারেনি এই জন্য দেখতে পাই আমরা বর্তমানে তাওরাতেও অনেক জায়গাতে রয়ে গেছে যেখানে পুনরুত্তর পরিমানে বিষয়টি মুসাআ সালাতামের কাছে নাজিল হওয়া কিতাবের মধ্যে এখনও রয়ে গেছে দেখতে পাই আমরা সামরিয়া তাওরাতের মধ্যে আছে আলাই সাহুয়া মজমু আনন্দী ফি মনফি খাইনি ইলায় ইন্তেকাম মোকাফাত ওয়া তুল আখদামহম সেখানে বলা হয়েছে যে এই সব কিছু আমার কাছে রয়ে গেছে অর্থাৎ মানুষের আমলগুলো আল্লাহ তালার কাছে মখতুম হিসাবে রয়ে গেছে এখনো কোন দিকেই যাবে না সেগুলো হারিয়ে যাবে না ইলাইয়ুল ইনতেকল মোকাফাত যেদিন আল্লাহ তার প্রতিশোধ শাস্তি দিবেন এবং যেদিন আল্লাহ তার প্রতিদান দিবেন সেদিন পর্যন্ত আল্লাহ সেদিন পর্যন্ত আল্লাহ তী তাকে হেফাত করে রাখবেন ওয়ক্তা তাজুল্লা আকদামহম যেদিন তাদের पद पागल पिछले जादिन पर्त नसर भाई भाष्य स्पष्ट उल्लेख आज क्या दिवस पर्त जेद शासिंग शांति निर्धारित हो जेदी मानुषे पिछले जा कठिन विपदे पड़े से दिन समय पर्यटन मानुषर अमलगुलू अल्लाह तला हिफाजत कर অন্যভাবে আরেকটি তাওরাতে ইব্রানি এসেছে এইভাবে আলিহি সাদ মুজানী এরকম নয় কি যেগুলো আমি জমা করে রেখেছি এবং আমি আমার খাজনার মামা আমি আমার যে ভান্ডারের মধ্যে সেগুলোকে মোহর করে রেখেছি লিয়ান নেকমাতুয়াল জেজা ফি ওখল্লা আকদা মোহাম যে আমার উপর দায়িত্ব রয়ে গেল তাদেরকে আমি শাস্তি দেব এবং তাদেরকে আমি প্রতিদান দেব। যেদিন তাদের পা ফিচড়ে যাবে সেদিন সেখানেও এই নস আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহতালা কেয়ামত সংঘটিত করবেন এটা তাওরাতে আছে এবং কেয়ামতের মধ্যে তাদেরকে শাস্তি এবং শান্তি দুইটা নির্ধারণ করা হবে যে ভালো কাজ করবে তার জন্য থাকবে শান্তি আর যে খারাপ কাজ করবে তার জন্য থাকবে শাস্তি এখানে দুনিয়ার বুকে শাস্তি এবং শান্তি দুইটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে না সেটাই সত্য বলে প্রমাণিত হলো। যে দুনিয়ার বুকে যতটুকু পাওয়া যায় তার বাইরে আখে তার জন্য পরিপূর্ণ শাস্তি এবং শান্তির ব্যবস্থা তারা রেখেছেন অনুরূপ সিফর দানিয়াল আমরা দেখতে পাই যে সিফর দানিয়ালে এসেছে ক্যাথি মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যেটা আমরা অর্থ করলে বুঝতে পারবেন সেখানে বলা হয়েছে আর যারা মাটির নিচে শুয়ে আছে তারা অনেকেই সময় জাগ্রত হবে হাউল তাদের একটি গোষ্ঠী থাকবে যা চিরস্থায়ী ভালো জীবনের দিকে তারা যাবে ও আর আরেকটি গোষ্ঠী থাকবে তারা অপমানজনক জীবনের দিকে যাবে যেখানে অপমান থাকবে চিরস্থায়ী অপমান তাদের জন্য অপেক্ষা করছে সেখানে তারা যাবে তাহলে বোঝা গেল যে যারা মাটির তারা পুনরুত্থিতরুত্থিত ইস্তায়দিন অর্থে পুনরুত্থান হওয়া যে জাগ্রত হওয়ার অর্থে পুনরুদ্ধিত হওয়া হবে এবং তারা আল্লাহর সামনে নিতে হবে সেখানে আল্লাহ তারা তাদেরকে ভাগ করে দিবেন কাউকে চিরস্থায়ী জাহান দিবেন কাউকে চিরস্থায়ী জানাতে দেবেন সিফর দানিয়া সেটা এসেছে প্রমাণ করে যে পুনরুত্থানের দিবসের এই বাণী আল্লাহ তালা পূর্বতী সমস্ত নভীর সুলকে পুনরুত্থানের বিমানের জন্য নির্দেশনা দিয়েছেন এবং তারা তাদের কমকে পুনরুত্থানের উপর ইমানের আহ্বান জানিয়েছেন আরেকটি জিনিস আমরা বলছে যে তারা সাগলের মতো জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে মৃত্যু তাদেরকে লালন পালন করছে এবং তাদের সেদিন তাদেরকে যারা ভালো যারা সঠিক পথে চলবে সেদিন তারা তাদের নেতৃত্ব দেবে ভালো মানুষগুলোই সেদিন নেতৃত্বের আসনে থাকবে এবং তাদের তারা মারা গেলেও তারা নেতৃত্বের আসনে তারা থাকবে যদিও তাদের বর্তমান সুরতা তারা থাকবে না মারা যাবে কিন্তু যারা খারাপ অবস্থায় থাকবে তারা তারা তারা তারা সম্পূর্ণরূপে তারা নিশ্চিহিত হবে কিন্তু তাদের গ্রা তাদের জায়গা হবে তাদের জায়গা হবে হাও ইয়া তাদের জায়গা হবে সেখানে তাদের স্থান হবে সেখানে উল্লেখ আস্তে বুঝতে পারলাম যে হাঁসরে মাঠে তাদের নেওয়া হবে জাহার নামে একটি গোষ্ঠী যাবে ভালো অবস্থায় একটি গোষ্ঠী থাকবে এই সিফির মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন जहान नाम करवस्था को कारण जाननाते जाने जहान नाम से उल्लेख करबीगण ताऊरते नबीगण ती के दिखे आहवान जान देखते पाईरथ न शुद्ध इंजिले ইঞ্জিল যে ইঞ্জিল অভভিল যে ইঞ্জিল ইসা আলাহিসাল্লাম পাওয়া যায় না সেই ইঞ্জিল সেই ইঞ্জিলটা এখন পাওয়া যায় না কিন্তু যে ইঞ্জিল চারজন লেখেছেন লুক মথি যা হতে হতে জোহন এরা যারা ইঞ্জিল লেখেছে তাদের নিজস্ব ইঞ্জিলের ভিতরে কিছু কিছু জিনিস ধিকি ধিকি সেই ইমানের বিষয়গুলো রয়ে গেছে যে ইমানের এখনও আলো জ্বলছে যেখানে উল্লেখ আছে যা পর ইমান আনতে হবে এবং সে আখড়াতর ইমানের বিষয়টি সেখানে উল্লেখ আছে আজাবল কবরের কথা উল্লেখ আছে যেমন বলা হয়েছে ফকাতজাহ এসেছে ওয়ামাতগানি ওয়া দুফেনা दफन से धनी व्यक्ति उठाल जहाार नाम मध्य से आज़बर मध्य से अवस्थान कर मृत्यु पर मृत व्यक्ति के मृत्यु मृत्यु जहां नाम से धनी धनवान पसावला सामर्थ्यवानी কিন্তু সে দুনিয়ার বুকে ইমার আনে না বলে তার শাস্তি যাহার নামে তার শাস্তি হচ্ছে সেখানে এসেছে যে তোমার হাত এবং তোমার পা যদি বিপদগামী করে তোমার জন্য উত্তম কেন উত্তম এই জন্য যে তুমি তুমি যদি কোন অন্ধ তুমি যদি কোনো খঞ্জ এবং তুমি হাত কাটা পা কাটা অবস্থায় আহ সেটা তোমার জন্য উত্তম সেটা যদি জাহান নামে তা থেকে তোমার হাত পা নিয়ে জাহান নামে যাওয়া থেকে তোমার হাত পা না থাকা অবস্থায় জান্নাতে আল্লাহ একটা ইঞ্জিল মাত্রাতেও আখ রাতের কথা স্মরণ করে দেয়া হচ্ছে যে আখেরাতে হবে এবং আখ উপর ইমান আনতে হবে এ বিষয়টি পূর্বর্তী সমস্ত কিতাবে উল্লেখ করা হয়েছে তার ইঞ্জিলে বার্নাবাতে বার্নাবাত্রে খুব বেশি এসেছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে যারা জান্নাতে যাবে তারা তারা পান করবে তারা সেখানে খেতে পাবে এবং সেখানে তারা পেশাব করবে না পায়খানা করবে না কারণ তাদের পেশাব পায়খানা সেই ময়লা সেখানে জাননাতে কোনো স্থান নেই এ কথাগুলো ইঞ্জিলে বার্নাবাদতে স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু ইঞ্জিলে বার্নাবারতে তারা ইমান আনে না ছাড়া সেজন্য আমরা সেটা বেশি করে উল্লেখ করলাম না जिन दरकारा क्षेत्र एखो आखिर ईमान राखे और नाचड़े मध्य गोष्टी आखिरतर पर ईमान राखे क्योंकि बेसिभाग मन करा पुनरुत्थान घटे नाजा दुनिया बुके फेतना फसाद मूलत आखि इतनी ना मानस जाते कारण मानुष मन जे भाव परि से मानुषिंग आक्रमण कर जीवन टाइम सबकि तक तबकि करा যদি আখ্রাতি ইমান রাখতো সে ভুলও করবে না অন্যায় করবে না এই জন্য পূর্ববর্তী নবী রাসুলগঞ্জ যে আহ্বান জানিয়েছেন প্রত্যেক নবী যে জিনিসটির প্রতি আহ্বান জানিয়েছেন তা হচ্ছে আল্লাহর উপর ইমান এবং আখরাতের উপর ইমান এই দুইটা জিনিসের উপর তারা প্রত্যেকে জোর দিয়েছেন এই আমরা কোরআনে করিমের প্রায় জায়গায় দেখি ইউমিল্লা উলিয়ম আখের আল্লাহর ফরি ইমান রাখে আখাতর ফি ইমান রাখে এটা দেখি রসুল্লাহ সাল্লাম নিজেও তিনি বলেছেন মানকানবিল্লা আখের যে কেউ আল্লাহর ফের ইমান রাখবে এবং আখ্রত ফিমান রাখবে আখ্রাতের উপর ইমান তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন কারণ এটা মানুষ সুদূর পরাহত মনে করে অনেকে সেটাকে মুখে বললেও বাস্তবে বিশ্বাস করে না এই জন্য মানুষ অন্যায় করে যাচ্ছে এই অন্যায়গুলো আরও অনেক অন্যায়ের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এজন্য জন্য প্রত্যেকটি ইমানদার আখ্রাত ফির ইমান আনবে এটাই স্বাভাবিক আমরা এখন আলোচনা করব। दुनिया बुकेमान आनते आखिरतरे बचते पुनर वस्तु आखिर आने कारा तीन श्रेणी लोक आखिर आने न प्रथम श्रेणी फैलासे दार्शनिक जा मन जख्रांत की सम्भव सब मानुष जख मटी जात हो क्या हो दार्शनिक केस आल्लापुर विश्व नए से कथ तर सम समय प्रत्येक नबीरसूुल जुगे जा नास्तिका जात एरा त তারা বলে মাহা তুনা এই জীবনেই আমাদের জীবন এই জীবনের পরে আর কোন জীবন নেই বলতে থাকে এই জন্য সমস্ত দার্শনিক যত আছে সবাই আখরা তরফরে ইমানে তাদের ঘাটতি রয়েছে তারা আখরা তরফরে ইমান রাখে না এই জন্য প্রথম যারা পুনরুত্থানে অবিশ্বাসী তারা হচ্ছে এই নাস্তিক গোষ্ঠী বা এই দার্শনিক গোষ্ঠী এই দার্শনিক গোষ্ঠীর মূল হচ্ছে গ্রিক দর্শন যারা বিশ্বাসী তারা এই আখেরাতর্ফ রাখেন অনুরূপভাবে গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত যারা আছে আমাদের মুসলিম দার্শনিকদের মধ্যে মুসলিম নামধারী কিছু দার্শনিক ছিল যারা গ্রিক দর্শনকে সম্পূর্ণরূপে সত্য মনে করত তারা এই তারাও আখেরাতর্ফের বিশ্বাসী ছিল না এবং বর্তমান সময়েও যারা বড় বড় দার্শনিক তথাগুলো দর্শন দর্শনশাস্ত্র নিয়ে অধ্যয়ন করে অনেকেই তারা মনে করে যে ইমান বিল গায়েবের বিষয় তারা ইমান রাখে না এই জন্য দর্শন অর্থে হচ্ছে যা দেখে তাতে বিশ্বাস করা যা দেখা যায় না যা প্রমাণ করা যায় না তারা বিশ্বাস করা না যেহেতু আখড়াত ইমানের বিষয়টি ইমান বিল গায়ব গায়েবের উপর ইমানের বিষয় আর দর্শন শাস্ত্রে গায়েবের উপর ইমান কোনো স্থান নেই এই তারা ইম এই গায়েবের উপর ইমান রাখে না সেই জন্য তারা আখড়াত ইমান রাখে না এবং পুনরুত্থানের উপর তারা ইমান আনন্দ করে না আখরাত ইমরান আনে যে সমস্ত দার্শনিকগণ তাদের আল্লাহ তালা কোরআন এক করেছেন আল্লাহ তালা বলছেন ও আকসম ইমান ইমাস তারা আল্লাহ নামে শপথ করে বলছে যে আল্লাহ তালা মৃত মানুষকে জীবিত করবেন না আল্লাহ তালা বলছেন যে তারা আরো বলে থাকে ওয়া কালু মা হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুতু ওয়া নাহইয়া মা ইয়ুহলিকুনা ইল্লা দাহারু ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াজুনুন এই যোগ সময় আমাদেরকে মৃত্যু ঘটায় অর্থাৎ এই সময় সময়ের কারণে মরে যায় উমা আলহামদিজা কেমিন আইলমিন আল্লাহ বলছেন তাদের এখন আয়লমের কথা নয় জ্ঞানের কথা নয় তারা না জেনে কথা বল ধারণা করে কথা বলছে অবশ্যই পুনরুত্থান সংঘটিত হবে তারপর আল্লাহ তালা আরো বলছেন তাদের মধ্যে এক গোষ্ঠী আছে বলে খালকা তার মধ্যে এক দল আছে যারা আমার জন্য উপমা পেশ করে এবং নিজের সৃষ্টিকে ভুলে যায় যে তারা সৃষ্ট বরং তারা বলে থাকে আমিম যে বসা আবার কিভাবে জীবিত হবে কেন জীবিত হবে তার তা কি তারপর তাদের মধ্যে আরও বলে থাকে ও কলু আই দা কুন খালকান জাদিদা তারা বলে থাকে যে এই আমরা যখন হাড় হয়ে যাব এবং পচা পচা মাটি হয়ে যাব ত বা মাটিতে আমরা মিশে যাব। তখন কি আমরা আবার পুনরুক্তিত হব অর্থাৎ তারা এটাকে অস্বীকার করছে অন্যভাবে তারা বলে থাকে আই দা দলাল না ফিলায় দা আলাপে খালকিন জাদিদ আমরা যদি জমিনের বুকে মিশে যাই হারিয়ে যায় জমিনের বুকে আবার কি আমরা পুনরুত্থিত হবো আবার কি জীবন পাবো অর্থাৎ তারা এভাবে অস্বীকার করে যাচ্ছে দেখা গেল যারা অস্বীকার করতে এর মধ্যে প্রথম যে শ্রেণীটি সে তারা হচ্ছে দার্শনিক দার্শনিকরা সবাই সবসময় সবসময় এনকার করে যাচ্ছে যে অবশ্যই অবশ্যই অবশ্যই পুনরুত্থান ঘটবে না কারণ তারা দর্শন দাদা দেখে না তা বিশ্বাস করে না দ্বিতীয় এক শ্রেণীর মানুষ আছে যারা আখেরাতে বিশ্বাস করে না কিন্তু অন্য সবকিছু বিশ্বাস করে অর্থাৎ তারা দর্শন শাস্ত্রের সাধারণ মানুষ কিন্তু তারা অহংকারবশত ইমান আনে না তারা মনে করে থাকে যে আখেরাত বলতে কোনো কিছু নেই তারাও আখরাতকে অস্বীকার করে থাকে তৃতীয় আরেকটি গোষ্ঠী যারা রাসুলদেরকে অস্বীকার করে তারাও কিন্তু আক্রান্ত পরিমাণ আনে না রসুলদের দিনকে অস্বীকার করে রসুলরা যে জিনিস নিয়ে এসেছেন সেই জিনিসকে অস্বীকার করে তারাও কিন্তু আনে না বর্তমান সময়ে এদের সংখ্যা সবচেয়ে বেশি কারণ রসুলদেরকে তারা সবচেয়ে ভালো মানুষভাবে তারা গ্রহণ করতে পারেনি এই জন্য তারা অস্বীকার করে থাকে এদের মধ্যে একটি গোষ্ঠী তারা মনে করে যে কীভাবে এই মরা জিনিস আবার একত্রিত হবে মৃত জিনিসকে একত্রিত হওয়া মৃত মৃত শরীর আবার মরা শরীর একত্রিত হয়ে মানুষ হিসেবে আবার আসা তাদের কাছে একটি সুদূরপর আহত জিনিস অথচ তারা আল্লাহ তালা কোরআনে কারিমে এটাকে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরেছেন যে আল্লাহ তালার পক্ষে সম্ভব যার আলোচনা আমরা এর আগে করেছি আরেকটি গোষ্ঠী আছে যারা মৃত মানুষ আবার মরা জিনিস পুনরুত্থিত হবে এটা অস্বীকার করে তারা হচ্ছে যারা এ সর্ব জম্মান্তরবাদে বিশ্বাসী তারা সুখ যাদেরকে বলা হয় তারা মনে করে সাইক্লিং চলতেছে অর্থাৎ আমি মরে গেলে আরেকটি জন্ম হবে এইভাবে জন্ম এবং মৃত্যু চলতে থাকবে সেটা কোনোদিন শেষ হবে না এই গোষ্ঠী কারা এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় যে যারা এই কাজটি করে তারা হচ্ছে হিন্দু বৌদ্ধ তারা মনে করে থাকে যে পুনরুত্থান ঘটবে না বড় মানুষ মরে যাওয়ার পরে तार तार ए, एक मानुष जी मरे जाए आत्माटा और एक प्राणी भुके जाए कत चौष्टी हजार बस पर चौष्टि हज़ार जन्म पर मनुष्य जन्मग्रहण करास बौधर विश्वास काछा खाची ए भाव एक बिराट गोष्टी मन পুনরুত্থান ঘটবে পুনরুত্থান তবে পুনরুত্থান সপন একবার যারা এই যে একটা হতে থাকবে তারা মনে করে জম্মা তাকে বলে জম্মান্তরবাদ বা পর পর জন্ম হতেই থাকবে এই জন্মের কোনো শেষ নাই তারা মনে করে থাকে এরাও আখেরাতে বিশ্বাস করে না আল্লাহর সামনে হিসাব দিতে বিশ্বাস করে না তারা মনে করে যে এই জন্মে পাপ করলে পরজন্মে जन्म्म घटे पर नतून कर प्राणी भाषा श्री करते विश्व हिंदू बौद्ध भाई मध्यी मुस्लिम दर नामधारी एक गोष्ठी आकीदाइस गोष्ठी विश्वास जम्मान विश्वास अनुरूप भावे जरा बहरा आोष्टी विश्वास মুসলিমদের মধ্যে যারা ইসমাইলিয়া ফেরকা এরও কারামতা ফেরকা তাদের মধ্যে একটি গোষ্ঠী বিশ্বাস করে থাকে এরা প্রত্যেকে এই পদ্যস্ততার মধ্যে মুসলিম দেয়া প্রত্যেকে বিশ্বাস করে যা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই অবশ্যই পুনরুত্থান ঘটাবেন এই পুনরুত্থানের মাধ্যমে আরেক জগতে আমরা প্রবেশ করলাম যেই জগতের আলোচনা আমরা পরবর্তী বিভিন্ন পর বিস্তারিত আলোচনা করব পুনরুত্থান কিভাবে আল্লাহ তালা সংগঠিত করবেন এবং পুনরুত্থানের পরে প্রথম কি কাজ হবে পুনরুত্থানের পরে তারপর আল্লাহ তালা কি করবেন এই ধারাবাহিক বলো না ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা হবে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম ও রহমতুল্লাহ